প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন শাহ নিসার কোমলমতি কোচি হাতে সম্পাদিত ও মোহাম্মদ জুলফিকার আলী পরিচালনায় শাহ নিসার সার্বিক দিক নির্দেশনায় শাহ আবু নসর নিসার আহমদ সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম কৃতজ্ঞতায় আলহাজ মৌলানা কাজী মফিজউদ্দিন ও মৌলানা এনায়েতুল্লাহ ফায়রভি সুজন্যে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় কার্যালয় সরসিনা দরবার শরীফ আল্লাহ হাফেজ।